আনাস রদিল্লাহ হতে বর্ণিত যে আব্দুর রহমান ও জুবাই রদিলাহ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর নিকট উকুনের অভিযোগ করলে তিনি তাদেরকে রেশমি পোশাক পরার অনুমতি দেন আনাস রদিল্লাহ তো আল্লাহ বলেন আমি যুদ্ধে তাদের দেহে তা দেখেছি